وآتينا داود ذبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لألا يكون لنا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 আল্লা সংগ্রামের গল্প এবং আলোচনা করছিলামের কাহিনী আজকের পর্বে আমরা আলোচনা করবামকে কি কি বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ দান করেছিলেন সেই নিয়ামতগুলো আমরা আটটি নিয়ামতের কথা উল্লেখ করব এবং আগামী পর্বে ইশা আল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব এই নিয়ামতগুলো লাভ করার পর সাইদিনা দাউদ আল্লাহাম কিভাবে তিনি আল্লাহ সু মোহাম্মত প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শোকর আদায় করেছিলেন সেই সম্পর্কে বলেছেন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 এবং তাকে শিক্ষাদান করলেন যা তিনি ইচ্ছা করলেন ও আল্লাহ মাহু মিম্মাশা আল্লাহ দাউদুল্লাহামকে রাজত্ব দান করলেন হিকমা দান করলেন এবং আরো শিক্ষা দান করলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ এই নিয়ামত এবং রহমত সদা সর্বদা আমাদেরকে ঘিরে রয়েছে তবে বিশেষভাবে আল্লাহমতাল্লাহ তার প্রথম দ্বনীয় বান্দা তার মনোনীত আম্বিয়াদেরকে আরো বিশেষ কিছু নিয়ামত দিয়ে থাকেন কিছু মুজিজা দিয়ে থাকেন যা বাকি মানুষদের থেকে যাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে আল্লাহ তার এই নিয়ম সম্পর্কে কুরআনে তিনি বলেন যদি গণনা করো যদি শেষ করতে পারবে না ইন আল্লাহ রহিম নিশ্চয় আল্লাহ নিশ্চয় এটাই হচ্ছে বাস্তবতা আল্লাহ সুত আমাদেরকে কত অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করে থাকেন তবে আমরা সহজে মনে রাখার জন্য এবং আলোচনার বিষয়বস্তুকে অন্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি সংখ্যা ক্রম উল্লেখ করব গণনা করে মনে রাখতে যাতে সহজ হয় যে আল্লাহ মহামতাল দাউদুল্লাহামকে কি কি নিয়ম দিয়েছিলেন অলরেডি আমরা দুইটি নিয়মের কথা উল্লেখ করেছি এক নম্বরে বলা হয়েছে রাজত্বের কথা এবং আল্লাহ মহমতাল আরও দিয়েছেন হিকমাহ দুই নম্বর প্রজ্ঞা দিয়েছেন এক একজন নবীকে আল্লা সামতাল্লাহ এক একটি বিশেষ দিকে নিয়ামত দিয়েছেন মুজিজা দিয়েছেন তবে হিকমা হচ্ছে এমন একটি বিষয় যে আল্লা সফা তাল্লাহ তার প্রত্যেক নবীকেই দিয়েছেন জ্ঞান এবং হিকমা এই দুইটি বিষয়কে আল্লা সাহাতাল্লা প্রত্যেক নবীর জন্য নির্দিষ্ট করে দিয়েছেন হিকমা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি হিকমাকে আমরা আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক হিসাবে উল্লেখ করে এভাবে বলতে পারি যে হিকমা হচ্ছে কোন একটি পরিস্থিতিকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা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 দাউদকে আরো শিক্ষা দিলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ তাল্লাহ শুধুমাত্র রাজত্ব এবং হিকমা নয় দাউদুল্লাহিস্লামকে আরও বেশ কিছু অসাধারণ মজিজা এবং অনন্য গুণাবুলি দিয়েছিলেন যার মধ্যে প্রথম হচ্ছে দাউদলা ইসলামের কণ্ঠস্বর দাউদ আলাহিস্লামের কণ্ঠ ছিল খুবই সুমধুর এবং হৃদয়গ্রাহী অসাধারণ কণ্ঠস্বর সাহাবি আবু মুসা আল্লাহ সারি রাজিয়াল্লাতাল তার কুরআন তিলাওয়াত ছিল খুবই শ্রুতিমধুর রাসু সাল্লা আবু মুসা আল্লাহর শুনে বলতেন তোমাকে দেওয়া হ তার কণ্ঠ ছিল খুবই শ্রুতিমধুর রাসুল্লাহ সাল্লাহ আবু মুসা আল্লাহ শাহরীকে বলতেন তোমাকে দেওয়া হয়েছে দাউদের পরিবার হতে একটি বাসী তোমাকে দাউদের সেই কণ্ঠের কিছু অংশমাত্র দেওয়া হয়েছে দাউদুল্লা ইসলামের কণ্ঠ এত সুমধুর ছিল তিনি এই নিয়ামতকে কাজে লাগাতেন কিভাবে তার প্রতি যে কোরআন প্রেরিত করা হয়েছিল সেই কোরআনকে তিলাওয়া করার কাজে তার প্রতি যে কোরআন এর অর্থ হচ্ছে দাউদ আলাহিস্লামের সময়ে যে কিতাব আল্লাহ সাহায্য নাজিল করেছিলেন সেই জাবুর কিতাব তিলাওয়াত করার জন্য দাউদ আল্লাহিস্লাম তার সে অসাধারণ কণ্ঠটি ব্যবহার করতেন এটা হচ্ছে আরেকটি নিয়ামত যে আলাহ সুমতাল্লাহ দাউদুল্লাহিস্লামকে দিয়েছিলেন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 তাওরাত এসেছে মোসা আলাহামের উপরে চার নম্বর জাবুর কিতা এটা এসেছে দাউদের উপরে পেয়েছেন এবং পঞ্চম কিতাবগুলো সেগুলো হচ্ছে ইব্রাহিম কিছু আল্লাহামের উপরে নাতিল করা হয়েছিল পঞ্চম মর্যাদা বা নিয়ামত যা দাউদুল্লাহামকেলাস মহামতাল দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদ আলাহিস্লাম যখন তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাওয়াত করতেন এবং আল্লাহ সুফাহতাল্লাহ তাজবি জিকির পাঠ করতেন এই সময়ে এই সৃষ্টি জগতের মধ্যে যে বিশাল পর্বতমালাগুলোকে আমরা দেখতে পাই সেই পর্বতমালা এবং পাখির ঝাঁক এগুলো দাউদুল্লাহামের তিলাওয়াতের সঙ্গে যোগদান করত। তারাও একই সঙ্গে আল্লা সুফাহতাল্লাহর তাজবি পাঠ করত এবং দাউদুল্লাহিসাল্লাম যা তিলাওয়াত করতেন সেটাকে পুনরাবৃত্তি করত এক অসাধারণ সিঙ্কোনাইজেশন আল্লাহ সুহামতাল্লাহ কুরান এটাই বলেছেন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 আল্লাহ সুহামাতাল্লাহ এই বিশাল পর্বতমালাগুলোকে এবং পাখিদের ঝাককে আদেশ দিচ্ছেন দাউদ যা তিলাওয়াত করছে সেটাকে পুনরাবৃত্তি করতে সুহান আল্লাহ চিন্তা করুন এই পরিস্থিতি দাউদ আলাহাম তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাওয়াত করছেন এবং এই তিলাওয়াতকে পুনরাবৃত্তি করছে বিশাল পর্বতমালা এবং পাখির ঝাঁক সুহান আমাদের চারপাশে এই সৃষ্টি জগতে যা কিছু আমরা দেখতে পাই সবকিছু আল্লাহ সুহামাতাল্লা সৃষ্টি করেছেন এবং এই প্রত্যেকটি বস্তু কিংবা প্রাণী কিংবা জীব এসব এবং প্রশংসাকে ঘোষণা করে চলেছে প্রতি মুহূর্তে বলেছেন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 প্রচন্ডতায় এমনকি ভূমি পর্যন্ত কেঁপে ওঠে এই বজ্রপাত আসলে কি কুরআ বলছে এই বজ্রপাত হচ্ছে আল্লাহ আল্লাহ ঘোষণা করছে এবং একই সঙ্গে ফেরেস্তারাও সব হয়ে আল্লাহ সুহামতাল্লা পবিত্রতাকে ঘোষণা করছেন কোরআন আল্লাহ সুহাম বলেছেন বজ্র নিনাদ বা এই ডাক বজ্রপাত এটা মহিমা ঘোষণা করছে আল্লা সুহামতাল প্রশংসার সাথে এবং সাথে ফেরেস্তারাও সুতরাং বজ্রপাত সম্পর্কে কোরআনের কথা আল্লাহ কথা সাল এই বজ্র ঘোষণা করছে পবিত্রতা ঘোষণা করছে বজ্রপাতে শব্দ হচ্ছে আল্লাহর তাজবি আল্লাহর প্রশংসা এখন এই তথ্য যদি আপনি কোন একজন দুনিয়াবী ব্যক্তিকে বলেন যে বজ্রপাতের শব্দ হচ্ছে আল্লাহর প্রশংসা কিংবা কোন একজন বিজ্ঞানীকে বলেন আবু হাবিদকে বলেন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 মানুষ তিনি বসে আল্লা সুবহান তাল্লা কাজবি পাঠ করছেন তিনি বলছেন সুবাহান আল্লাহ এখন এটাকে পিঁপড়া কিভাবে বুঝবে রিপোর্টার পিঁপড়া পর্যবেক্ষণ লিখতে শুরু করল পিঁপড়া তার রিপোর্টে যে মানুষ নামের এই অদ্ভুত প্রাণীটি মুখ খুলল জিহুবাকে নড়াচড়া করাল এবং তার উদরস্থিত বায়ু মুখ দিয়ে নির্গত হল এবং একটা শব্দ গেল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 কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ ঘোষণা করে চলেছে রাদু আল্লাহ তাজবি ঘোষণা করছে সঈদিনা দাউদ্দ আলাহিসাল্লাম এবং তার ছেলে সুলাইমন আলাহিসাল্লামের একটি অনন্য গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন তারা প্রাণী এবং পাখিদের ভাষাকে বুঝতে পারতেন দাউদুল্লাহামের বৈশিষ্ট্য আরেকটি বেশি ছিল যেটা তার ছেলে সুলাইমান্লামের ছিল না যেটা আমরা বলছিলাম যে দাউদুল্লাহাম যখন তাজবি পাঠ করতেন আশেপাশের অন্যান্য সৃষ্টি তারাও দাউদ আলাহিস্লামের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাউদুল্লাহিস্লামের তাজবিকে পুনরাবৃত্তি করত এবং যোগদান করত নিঃসন্দেহে এটা একটি মসজিদে একটি সম্মান জালাসুল্লাহ দাউদ আলাহিসালামকে দিয়েছেন এবং বিভিন্ন আম্বিয়াদেরকেও এভাবে আল্লাহামতআলা বিভিন্ন মসজিদে দান করেছেন দাউদাল্লা তাজীপাঠ করতেন সুবিশাল পর্বতমালা এবং পক্ষীকুল পাখির ঝাক তারাও একাগ্রতা ঘোষণা করে এই তাজে যোগদান নিয়ামত ৬ নম্বর সেটা হচ্ছে কোরআনে বলেছেন আর আমি তার জন্য করে দিয়েছিলাম। লোহা বা ইস্পাত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 আল্লাহ দাউদুল্লাহ শিক্ষা দান করলেন কীভাবে সে লোহাকে ব্যবহার করে সেখান থেকে তৈরি করতে হয় ডিস্ক তৈরি করতে হয় এমন ছাঁচ তৈরি করতে হয় যেটা মানুষের দেহের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাউদ আলাহাম লোহা থেকে পাতলা চাকতি তৈরি করতেন একটা চাকরির উপর আরেকটা লাগিয়ে দিতেন সেগুলোকে সংযুক্ত করতেন করার মাধ্যমে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 الله سبحانه وتعالى بلعنا وَعَلَّمْنَاهُ صَنَّعَ تَلَبُوسِ لَكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بَأْسِكُمْ فَهَلْ أَنْتُمْ شَاكِرُونَ أَرَا أَمِي تَعَى تُمْهَا دیر جنّو برمو نيرمان شكّة دیئج لب الله سبحانه وتعالى تكتو برمو برمو نيرمان قرن الله سبحانه وتعالى أرو بلعنا جنو تَعَى تَعَى تَعَى تَعَى تَ অন্যতলা এবং আমি তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো করা আংটা গুলোকে যথাযথ সংযুক্ত করব এবং সৎ কর্ম সম্পাদন করোহান আমলে সলেহ করো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 খুব অল্প ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো একজন ব্যক্তি তিনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদেরকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা দিয়েছেন এই গাড়ি দিয়েছেন কিংবা কোন একজন ব্যক্তি তিনি বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জন্য ইন্টারনেট কম্পিউটার এই সমস্ত বিষয়গুলো দিয়েছেন টেলিফোন দিয়েছেন উড়োজাহাজ দিয়েছেন যখন আমরা কৃতিত্ব দেই আমরা কৃতিত্ব দিই মানুষদেরকে এটা সত্য যে হ্যাঁ বাস্তবতা এটা সত্য যে বাস্তবতা হচ্ছে এই আবিষ্কারগুলো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 ফাহাল আন তুম শাহ কিরুন অতএব তোমরা কৃতজ্ঞ হবে কি কার কৃতজ্ঞতার কথা বলা হচ্ছে আয়ত্তের প্রথম অংশেই তার উত্তর রয়েছে আল্লাহ সুহামতোল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য এই নির্মাণ শিক্ষা দিয়েছিলাম সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলা হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহর প্রতি দাউদ আল্লাহলামের প্রতি নয় আল্লাহ সুম্মতাল্লাহ বলছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে কারণ এই আবিষ্কারের কৃতিত্ব নিঃসন্দেহে আল্লা সুহাম্মাল্লা প্রাপ্য একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যত ধরনের প্রযুক্তিগত আবিষ্কার যন্ত্রপাতি আমরা লাভ করি এগুলোর জন্য প্রথম কৃতিত্ব প্রধান কৃতিত্ব একমাত্র কৃতিত্ব আল্লা সামাতালার তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং এগুলোকে আমাদের জন্য একটি নিয়ামত হিসেবে অনুগ্রহ হিসেবে আল্লাহাতলা উন্মুক্ত করে দিয়েছেন এবং যে ব্যক্তিদের মাধ্যমে বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে বা যে জাতির মাধ্যমে আল্লাহ মাতলা এই বিষয়গুলো দান করেন এটা তাদের জন্য একটা পরীক্ষা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 তুমি কি স্বাধীনভাবে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো না তুমি একজন ডক্টরেটের ছাত্র আমি তোমাকে পিএইচডি ডিগ্রি দিতে যাচ্ছি আর তুমি কিনা এখনো সেকেলে কেলে মানসিকতার অধিকারী হয়ে আছো এই ঘটনাকে সায়খানো আর উদাহরণে সে উল্লেখ করে বলেছেন যে কিভাবে মানুষ তার কোন একটি সামান্য কাজের জন্য সম্পূর্ণ কৃতিত্ব নিজের দিকে আরোপ করতে চায় আল্লাহ সুতাওয়ালাকে কোনো কৃতিত্ব দিতে যায় না অথচ আমাদের সমস্ত কাজের জন্যই বলা উচিত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 বা একটি কাহিনী মাত্র কিন্তু অন্যান্য আবিষ্কারগুলোর ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যেমন ধরুন পেনিসিজেন আবিষ্কারের ক্ষেত্রে সেটা ছিল একটি আকস্মিক ঘটনা বিজ্ঞানীরা কাজ করছিলেন গবেষণা করছিলেন একটি ভিন্ন বিষয় নিয়ে এর মধ্যে হঠাৎ করে তারা পেনিসিজেন আবিষ্কার করে ফেললেন আরো অন্যান্য অনেক ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায় ভিন্ন একটি বিষয় নিয়ে কাজ করতে গিয়ে তারা নতুন একটি বিষয় আবিষ্কার করে ফেললেন কে তাদেরকে সে সঠিক সময়ে সঠিক বিষয়টি আবিষ্কার করার তৌফিক প্রদান করেন কে তাদেরকে সেই সময়েছিলেন কেউ আল্লাহ কাকতাল মাত্র কিন্তু আল্লাহ সুহাম তাল্লা সৃষ্টি জগতে কাকতাল বলে আকস্মিক ঘটনা কোইনসিডেন্স বলে কোনো কিছু নেই কারণ আল্লাহ সুতলাহ এই আসমান সৃষ্টি করার পঞ্চাশ বছর পূর্বে তিনি আমাদের তাকদীরকে কিতাবে লিপিবদ্ধ করেছেন তাদের দুনিয়াতে যা কিছু সংগঠিত হচ্ছে সবকিছুই সেই তাকদীর অনুসারে সংগঠিত হচ্ছে এটাই আল্লাহ মহামতাল পক্ষ থেকে নির্ধারিত কাদর পৃথিবীতে আকস্মিকভাবে হঠাৎ করে কোনো কিছু ঘটে না আল্লাহ মহামতাল কোরআনে দাউদামকে আরেকটি বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন অসাদাত না মুল কাহু ও তাই নাহুল হিকমাতা ওয়া ফসলাল খিতাব আয়াদের অর্থ আল্লাহ বলছেন আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম হিকমা এবং কথা এবং সিদ্ধান্তে ন্যায় পরায়ণতা খিতাব এটাকে আমরা উল্লেখ করতে পারি সপ্তম নিয়ামত হিসেবে যে আল্লাহ মাতাল দাউদ্দুল্লাহামের প্রতি দিয়েছিলেন স্থিতিশীলতা স্ট্যাবিলিটি তার সাম্রাজ্যে আল্লাহ মাতাল্লাহ স্ট্যাবিলিটি দিয়েছেন স্থিতিশীলতা দিয়েছেন এবং দাউদুল্লাহিস্লামের মানসিকতাকে আল্লাহ হিকমা দিয়েছেন এবং আল্লাহ বলছেন এই দুটি গুণ দাউদামের যে বিশেষ ভূমিকা ছিল সেই ভূমিকাকে সহায়তা করেছে আল্লাহ সুতরাহ দাউদ আলাহিস্লামকে একটি রাজত্ব দিয়েছেন এবং এমন রাজত্ব দেননি বিশাল রাজত্ব কিন্তু অস্থিতিশীল তাহলে সেটা অশান্তি এবং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 আল্লাহ সুহামতাল রাসুল্লাহ সাল্লাহামকে চল্লিশ বছর সময় নিয়ে তাকে প্রস্তুত করেছেন রাসুল্লাহলামের জীবনের প্রত্যেকটি বিষয়ের পেছনে একটা উদ্দেশ্য ছিল একই কথা আমরা দেখতে পাই সাইজামের ক্ষেত্রে উপযোজ্য তাকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের প্রাসাদে সেখানে তাকে তার বিয়া প্রশিক্ষণ প্রদান করা হয়েছে একই রকমভাবে সঈদিনা ইউসুফ আল্লাহ প্রস্তুত করা হয়েছে অনুরূপ ঠিক তেমনি ভাবে দাউদ আলাহামকে আল্লাহ কিছু পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করে যা তাকে পরবর্তী দায়িত্ব পালন করতে করবে সিদ্ধান্তে অটল থাকা অবিচল থাকার এই গুণ দাউদ আলাহিসাম কিভাবে পেয়েছিলেন সেই ঘটনাটি আসুন জানা যাক দাউদ আলাহাল্লামের একটি মেহেরাব ছিল একটি ইবাদতের জায়গা দেখেন তিনি নীরবে নিবৃত্তে সব থেকে বিচ্ছিন্ন হয়ে কি আল্লাহ সাল্লাম তাল্লাহ ইবাদত করতেন এবং সেখানে তিনি কাউকে প্রবেশ করার অনুমতি দিতেন না একদিনের ঘটনা হঠাৎ করে দেয়াল টপকিয়ে দুইজন ব্যক্তি আকস্মিকভাবে সেখানে প্রবেশ করল দাউদুল্লাহ ভাবে আল্লাহর ইবাদতে মগ্ন অবস্থায় আছেন তালসদি পাঠ করছেন জিকির করছেন এমন সময় হঠাৎ করে দেয়াল টপকিয়ে গুরআনের ভাষায় দুইজন ব্যক্তি দেয়াল টোপকিয়ে যখন আকস্মিকভাবে তার সামনে এসে উপস্থিত হল স্বাভাবিকভাবে দাউদুল্লাহ সাল্লাম চমকে গেলেন ঘটনার আকস্মিকতায় বিস্মিত হলেন আগুন তো দুই ব্যক্তি দেখলো তারা যেভাবে প্রবেশ করেছে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 আর কোন বিশুদ্ধ এই অভিযোগ যখন করল দাউদ সেই অবস্থায় ঘটনা শুনে সেখানে তিনি রায় দিয়ে দিলেন তিনি বললেন وَإِنَّكَ لَفِي خِلَطٍ إِلَي يَبغي بَعضُهُم عَلَى بَعضٍ إلا, إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَّا هُمْ وَظَنَّ دَاوُودُ أَنَّ مَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ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 তার সামনে উপস্থিত দুইজন ব্যক্তি তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন একদম বাতাসে মিশে যাওয়া যেটাকে বলে সেভাবে বাতাসে মিশে গেলেন দাউদুল্লাহ সাল্লাম আল্লাহ নবী তিনি বুঝতে পারলেন ঘটনা কি ঘটেছে তিনি বুঝতে বললেন এই দুই ব্যক্তির দেয়ালটোপে ভেতরে আসা তার কাছে একটি বিষয়ের ফয়সালা চাওয়া এই পুরোটাই ছিল আল্লাহ মহামাতার পক্ষ থেকে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 প্রথম পক্ষের বক্তব্য যথেষ্ট আকর্ষণীয় ছিল নির্সালের বক্তব্য না শুনেই রায় প্রদান করে দেন কিন্তু পরীক্ষা আল্লাহ সুহাম তাল্লাহ তাকে পরীক্ষা করতে চেয়েছেন কেন পরীক্ষা করতে চেয়েছেন আমরা বলেছি শীঘ্রই দাউদুল্লাহামকে আরো বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হবে এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে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 প্রতি দাউদুলাম সিজদায় লুটিয়ে পড়লেন সিজদা অবনত হলেন আল্লাহ সুহামতাল্লাহ কুরআ বর্ণনা করে বলেছেন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 भूलार आगे दाऊदे उत्तम हलन जदिनी भूल, भूल करारगे अवस्था उत्तम कारण भूल शिक्षा ग्रहण कर निजे संशोधन कर ठीक एक ही भाव जीवने असंख्य भूल कर जा कम संख्यक भूल के शिक्षा ग्रहण करी जी भूल शिक्षा ग्रहण करतेसंदेह এই ভুলগুলো আমাদেরকে আরও উন্নতির পথে নিয়ে যাবে কারণ আমরা সেখানে সংশোধন করে নিচ্ছি ঠিক একইভাবে ভুল করার পরে দাউদুল্লাহ সাল্লাম শিক্ষা পেলেন শিখলেন সঠিকভাবে বিচার করার পদ্ধতি সম্পর্কে এবং সবর করার গুরুত্ব সম্পর্কে তিনি শিখলেন দুই পক্ষের বক্তব্য শোনা বিচারের পদ্ধতি সম্পর্কে এবং বিচার বা রায় প্রদান করা এটা কখনোই তারা ঘোরার মধ্যে করা উচিত নয় এই মহাগুরুত্বপূর্ণ শিক্ষাটি দাউদুল্লাহ সাল্লাম তিনি লাভ করলেন বিচারের ক্ষেত্রে তারা পুরা না করা এবং এই শিক্ষাগুলো তাকে উপযুক্ত গুণ বা বৈশিষ্ট্য প্রদান করল মানব খলিফা হওয়ার জন্য তাউদালাম আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পেলেন ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে তাও বা করার মাধ্যমে তাও বা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ মহমতোল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটা আমাদেরকে আরো উত্তম করে তুলতে পারে কিভাবে পারে আল্লাহ সুহামতোল্লাহ তিনিই কোরআনে বলেছেন যারা তাওবা করে বিশ্বাস স্থাপন করে ইমান আনে এবং নেক আমল করে আমলে সলেহ করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করে সাইয়াতকে হাসানাতের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দেবেন ওকান আল্লাহ কাপুর রাহিমা নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরন্দয়ালু আল্লাহ সুহামতাল্লাহ শুধুমাত্র এটাই বলছেন না দে তাবাক করলে আমাদের গুণাহগুলোকে আল্লাহ সুবাহতাল্লাহ মিটিয়ে দেবেন খাতাকে শূন্য করে দেবেন তা নয় আল্লাহ সুহামতাল্লাহ বলছেন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 আন্তরিক অনুশোচনাবোধ জাগ্রত হয় এই ধরনের ক্ষেত্রেই পুরস্কার লাভ হয় আল্লাহ হলেন একই ঘটনা আমরা দেখতে পাই সেইদিনা আদম আলাহিস্লামের ক্ষেত্রেও ঘটেছিল তিনিও ছিলেন নবী কিন্তু কখন তিনি নবুয়াদ পেয়েছেন ভুল করার আগে নাকি পরে আদম তিনি নবুয়াদ পেয়েছেন তার সেই ভুল কাজটি করার পর তিনি যখন ভুল করলেন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 আল্লাহ সুহামতালা তাকে একটি আদেশ দিলেন এবং একটি নিষেধাজ্ঞা দিলেন আল্লাহ বলছেন বিচার করো নিষেধাজ্ঞা আল্লাহ বলছেন এবং খেয়াল খুশির অনুসরণ করোনা আল্লাহ সুহাম দাউদামকে মানা করে দিচ্ছেন নিষেধ করে দিচ্ছেন খেয়াল খুশির অনুসরণ করোনা কেন মাধব শরীদ বিমল কারণ এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে নিশ্চয় যারা আল্লাহর পদ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ দাউদুল্লাহ অনুসরণ করতে নিষেধ করছেন লক্ষণীয় বিষয় দাউদ যখন ন্যায় বিচার করবেন তার ভিত্তি কি নিঃসন্দেহে যে কিতাব আলাহ মহম্মলা দিয়েছেন কিতাব যে শরীয়ত আলাহাম্মতাল দাউদুল্লাহ সাল্লামকে দিয়েছেন সেই আইনের আলোকে সেই নির্দেশনার আলোকে তিনি ন্যায় বিচার করবেন আইন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 আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা চাইতে পারি যেখানে দাউদ আলাহিসকে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহমাত সতর্ক করে দিয়ে বলছেন খেয়াল খুশি অনুসরণ করোনা এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে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 जमन साधारण मानसिंगा जवाबा व्याचार कार्यकर करा तक उदाहरण दिए बोलते अमुक दृष्टि दिखे देखू आईनगुल्यकर करन करा चोर हाथ काटे खुन कीसाच कार्यकर करी के रजम कर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 চুরমার করে দিলেন যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই পরবর্তী তৃতীয় খলিফা উসমান ইবনে আফান রাজি উত্লাহন সময়ে ইসলাম সম্পূর্ণ সেন্ট্রাল এশিয়া জুড়ে বুখারা সমরকণণ্ড এমনকি চীনের সীমানা পর্যন্ত তুর্কিস্তান পর্যন্ত ইসলাম বিস্তার লাভ করল সমগ্র সেন্ট্রাল এশিয়াতে ইসলাম বিস্তার লাভ করল যেটা পারস্য সম্মিত টিকে থাকলে কখনোই সম্ভব ছিল না উসমান রাজি তৃতীয় খলিফা তিনিও সরিয়ার বাস্তবায়ন করেছেন উসমান রাজি উত্তাহুর সময়ে সরিয়া বাস্তবায়নের রূপ কি ছিল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 তার রাজিতাফার চার বছরের মেয়াদে আভ্যন্তরীণ সংখ্যা দূর করার দিকে মনোযোগ দিয়েছিলেন যে সংখ্যা শুরু হয়েছিল উসমান রাজি তোলান খিলাফতের একেবারে শেষ সময়ে হত্যাকাণ্ডের মাধ্যমে সেই সমস্যা নিষ্পত্তি করার জন্য আলী রাজিত চার বছর সময় ব্যয় করেছেন পরবর্তীতে মুয়াবি আইব নাবি সুফিয়ান রাজিদুল্লানহ তার শাসনামলে তিনিও অন্যান্য প্রয়োজনে বিষয়গুলোকে সমাধান করেছে নিষ্পত্তি করেছেন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 নিঃসন্দেহ এটা একটি কঠিন কাজ খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ দিহাজের জিহাজ আল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ যা চাচ্ছেন আমরা সেটাকেই অনুসরণ করছি এটাই হচ্ছে ইসলামের মূল কথা আল্লাহর কাছে নিজের বর্ষতা স্বীকার করে নেওয়া এটাই ইসলামের অর্থ আত্মসমর্পণ করা নিজেকে সঁপে নিজের ইচ্ছাকে সঁপে দেওয়া আল্লাহর কাছে फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू कम स्लैश रेन्फ मीडिया অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবু মিডিয়া